আলহামদুলিল্লাহ ও সালাম আল্লাহ রসুলিল্লাহ আল্লাহ ও হেদারকবহি সম্মানিত প্রবাসী ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ এটি হচ্ছে আমাদের ধারাবাহিক আলোচনা নবম আলোচনা আজকের আলোচনার বিষয় হচ্ছে বড় শির্কির পরিচয় এবং তার কিছু নমুনা সম্মানিত সুপ্রিয় বন্ধুগণ আল্লাহ এবং ঘৃণিত কাজ হচ্ছে আল্লাহ সাথে শিরিক করা। এবং শিরিক হচ্ছে কবিরা গুনার অন্যতম সেরা কবিরা গুণা কোন ব্যক্তি যদি সিরিকির উপরে থাকে এবং সিডিকির উপরে মারা যায় তো অবাসানা সেই ব্যক্তিকে আল্লাহ তালা কখনোই ক্ষমা করবেন না এবার আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি সাব্যস্তি এই শিরিক বৃত্ত যেকোনালা যাকে খুশি তাকে ক্ষমা করে দিতে পারেন অর্থাৎ শিরিক ছাড়া যেকোনো অপরাধ আল্লাহ তালা যাকে খুশি তাকে ক্ষমা করে দিবেন বা দিতে পারেন শিরিক আল্লাহ তালা কখনোই ক্ষমা করবেন না সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ আমরা ইতিপূর্বে সাব্যস্ত করি তাহলে সেইটাই হবে সিরেক এবং সেটাই সেই ব্যক্তিকে মুশি সেই ব্যক্তি ইসলামের গন্ডি থেকে বেরিয়ে যাবে সে মুশিক হয়ে যাবে যেমন আল্লাহ রব তিনি সৃষ্টিকর্তা তিনি রিজিকদাতা তিনি রোগমুক্তী তিনি বিপদ থেকে উদ্ধারকারী বৃষ্টি বর্ষণকারী কোন ব্যক্তি যদি সিফাতগুলো কাউকে দিয়ে বসে আল্লাহ করে এবং অন্য পর উপযুক্ত সত্তা মনে করে তাহলে আল্লাহ তালুহিয়াতের ভিতরে সিরিপ করে ঠিক তেমনি ভাবে তাহিদুল আসমা ও সেফাত আল্লাহ তাল যে সকল নাম এবং গুণসম রয়েছে যদি অন্য কাউকে সে সকল নাম এবং গুণ দেওয়া হয় বা ভেতরে সেই ব্যক্তি সিঁড়ি করে বসলো এইভাবে এবাদতের ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহ তাল ইবাদত করতে হবে এবং আল্লাহ তাল যে প্রকার আমরা জেনি তার কোন একটি প্রকারের ক্ষেত্রে অন্য কাউকে ডাকিও না। করা হচ্ছে উপকারও করতে পারবে না এবং ক্ষতিও করতে পারবে না যদি তুমি এমনটি করো তাহলে নিশ্চয় তুমি জালিমদের মধ্যে গণ্য হয়ে যাবে সুতরাং আল্লাহাল যদি তোমাকে বিপদ দিতে চান সেই বিপদ থেকে কেউ উদ্ধার করতে না। আর আল্লাহ তোমাকে যদি ভালো কিছু দিতে চান কল্যাণ করতে চান সেই কল্যাণ থেকে তোমাকে কেউ বঞ্চিত করতে পারবে না অতি কল্যাণ এবং আল্লাহ সমিতা এই আল্লাহ তো সকল গুণ এবং সিফাত রয়েছে আল্লাহ তালা যে সকল নাম এবং গুণ রয়েছে আল্লাহ তাল যে সকল বৈশিষ্ট্য রয়েছে সেগুলোর ক্ষেত্রে অন্য কাউকে অংশীদ অংশীদার সাব্যস্ত করার নামই হচ্ছে শিরকুল আকবর আর সিরকুল আকবর এজন্য এগুলো এগুলো যদি কোনো ব্যক্তি করে বসে অথবা সিরিকি কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায় সেই ব্যক্তি আল্লাহ আল্লাহ আল্লাহ তাল সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করে বসলো সে বসলো এবং সেই ব্যক্তি মস্মিক হয়ে গেল এগুলো যদি করে বসে তাহলে এর উপরে এর উপরে যদি সে মারা যায় তবা ছাড়া তাহলে আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন না এর কিছু উত্তম উত্তম নমুনা আমি আপনাদের কাছে উপস্থাপন করতে চাই যেমন আমাদের দেশে আমরা দেখি अथवापदार डते थके क्या गलो जेमन देखी अपन घूर्णिड़ प्लावन অথবা অন্য কোন বিপদ হলে ভূমিকম্প হলে তখন আল্লাহকে বাদ দিয়ে অন্য কেউ ডাকতে থাকে এগুলো হচ্ছে বড় বড় নমুনা। এগুলো যদি কোন ব্যক্তি করে বসে এবং এই বিশ্বাস উপরে মারা যায় সেই ব্যক্তি শিরিক করলো সেই ব্যক্তি মুশ্রিক হয়ে গেল তার কোন কোনুল করবেন না এমন এমনকি আল্লাহ তালা বলছেন রসুল্লাহ আলী সালাম আল্লাহ তালা বলছেন আলুকা আল্লাহরিন আপনিও যদি শিরিপ করেন লাইহ বক্তর নাম আলুক আপনার সকল আমলগুলো গুলো ধ্বংস করে দেওয়া হবে আপনিও যদি শির করেন তাহলে আপনাকে ক্ষম করা হবে না তাহলে রসদ আলী সাল্লামকে যদি ক্ষমা করা না হয় কাকে ক্ষমা করা হবে সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ আমরা অনেক সময় না জানার কারণে অজ্ঞতার কারণে জাহালাতের কারণে অনেক কোন ব্যক্তি যদি মনে করে যেমন ফায়েজ এবং বরকুতের বিষয় আমরা এই কথাটা খুব ঘন ঘন শুনি ফায়েজ বুজুগানে কেন তাকে ফায়েজ নেওয়া মানে তার সাথে আপনার গভীর সম্পর্ক থাকলে সে আপনাকে ফায়েজ দিবে সে আপনাকে বরকত দিবে আপনাকে দান করবে না উজবিল্লা এটা কেবলমাত্র আল্লাহ তালের জন্য কোন ব্যক্তি ফায়েজ দিতে পারে না কোন ব্যক্তি বরকুত দিতে পারে না ফায়ুদুন এবং বরকুত সব আল্লাহ সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ তালা এগুলো হচ্ছে সিডিকে আকবরের নতুন অনেক নমুনা এরকম নমুনা অভাব নাই এগুলো আরো ব্যাখ্যা বিশ্লেষণ করলে অনেক সময় প্রয়োজন সংক্ষিপ্তা ধারণা রাখতে পারি কিলিয়ার স্বচ্ছ ধারণা পরিষ্কার হয় আমাদের কাছে তাহলে আমরা সিড়িকের ব্যাপারে সতর্ক থাকতে পারব বা সতর্ক হওয়া সম্ভব আসুন এই ধরনের যত সিড়িকি কর্মকান্ড রয়েছে সে সকল সিড়িকি থেকে নিজেদেরকে মুক্ত রাখার চেষ্টা করি আলাদা রাখার চেষ্টা করে কারণ সিঁড়ি যদি কোনো ব্যক্তি মারা যায় এবং সিঁড়িক সিরে না দেয় সিঁড়ি থেকে বিশ্বাস যদি না থাকে আনা আগ্নে সুরকা আনা আগ্নে সুরকা আমি শকুল সিঁড়ি থেকে মুক্ত মান আমিলা আমালান আশ্রকি তারাকহু অাহু যে ব্যক্তি কোন আমল করলো যে আমলের ভিতরে আমার সাথে অন্য কাউকে করলো সাব্যস্ত করল তারাত্মু আমি তাকে এবং তার সিরিক উভয়কে বর্জন করলাম প্রত্যাখ্যান করলাম অত্যন্ত মারাত্মক সমাধিত ভাইয়া সুপ্রিয় বন্ধুগণ সুতরাং কেয়ামাতের দিন কেয়ামাতির দিন যেই ব্যক্তির ভিতরে খাঁটি তাহিত থাকবে সিঁড়ি থাকবে না তাকিরবুল আলম কেবলমাত্র মুক্তি দেবেন পক্ষান্তরে যাদের ভিতরে শিরিক থাকবে আল্লাহ তালাততের ক্ষেত্রে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করবে সেই যেই হোক না কেন কোন অলির বাদত করা যাবে না কোন পীর বাদত করা যাবে না কোন নবীর করা যাবে না এবারত হতে হবে একমাত্র আল্লাহ জন্য এই ক্ষেত্রে কোন ধরনের অংশীদার সাব্যস্ত করা যাবে না সেই অংশীদার কে মুশিক বলা হয় এবং তার জন্য কোনো ক্ষমা নাই এই শিরিখের মানা গেলে তবা সারা আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন না সে চির স্থায়ী জাহান্নামী আল্লাহ তালা আমাদেরকে এই সিরিকের মতো ভয়াবহ ভয়ানক মারাত্মক ব্যাধি এবং তার উপরে বেঁচে থাকার তার উপরে মৃত্যু বরণ করা তৌফিক আল্লাহ তালাদকে দান করুন আমিন তৌফিক ও সাহা নবদ ও আল্লাহ